বাস্তবতা না সৃষ্টার অস্তিত্বে বিশ্বাস কি প্রাকৃতিক না মানব মনের উপর চাপিয়ে দেয়া কোনো ভাইরাস যেমনটা বলতে চান স্রষ্টার অস্তিত্বে অবিশ্বাসীরা মানুষের সহজাত অর্থাৎ প্রাকৃতিক অবস্থা কটি সৃষ্টাবস্তিত্বে বিশ্বাসটা নাস্তিকতা তা নিয়ে মনোবিজ্ঞানীদের মাঝে বহুদিন ধরে বিতর্ক হয়ে আসছে কোন বিষয়ের ধারণা মানুষের সহজাত বা স্বাভাবিক কিনা তা বোঝার জন্য দুটি গুরুত্বপূর্ণ নিয়ামক হল সমাজ সভ্যতা সংস্কৃতি নির্বিশেষে সেই ধারণার বিদ্যমানতা এবং সেই ধারণা সম্পর্কে শিশুদের অনুধাবন ও প্রাপ্তবয়স্কদের অনুধাবনের মাঝে কোন বড় ধরনের পরিবর্তন না হওয়া যেমন স্থান বা কাল সম্পর্কে মৌলিক ধারণা বিশ্বাস কোন বিষয়ের যুক্তিবিদ ও দার্শনিক অ্যালবিন প্ল্যান্টিং এর মতে স্রোষ্টার অস্তিত্বে বিশ্বাস পুরোপুরি মৌলিক ও সহজাত একটি বিশ্বাস তিনি দৃঢ় মত প্রকাশ করেন স্রষ্টার প্রতি বিশ্বাস অন্যান্য মৌলিক সত্যের প্রতি বিশ্বাস যেমন চেতনা অনুভব স্মৃতি ইত্যাদিরও নয় এ সকল ক্ষেত্রে মানুষ তার যৌক্তিক চিন্তার ক্ষমতাকে বিশ্বাস করে যদিও পূর্বোক্ত বিশ্বাসের সত্যতা প্রমাণ করা তার পক্ষে সম্ভব হয় না অনুরূপভাবে মানুষ নির্দিষ্ট কিছু বিষয়ের বিশ্বাস যেমন বিশ্বজগতের অস্তিত্ব এক যোগ এক সমান ইত্যাদি মৌলিক হিসেবে গ্রহণ করে যা অন্যান্য বিষয় যেমন বিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করে বিশ্বাসীরা অস্তিত্বকে এমনই মৌলিক হিসেবে গ্রহণ করে তার ম্যাকিনার্নের মতে মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস সহজাত বা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনাবলী শৃঙ্খলা বিন্যাস এবং সূত্রবদ্ধ প্রাপ্তির কারণে বর্তমান বিজ্ঞান এই বিষয়ে কি বলে বহুদিন থেকে বৈজ্ঞানিক মহলে এ নিয়ে গবেষণা হয়ে আসছে এ বিষয়ে বেশ কিছু গবেষণা পরিচালনা করেছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড অলিভেরা ফ্যাট্রোভিচ যার মধ্যে উল্লেখযোগ্য হল জাপানের চার থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের উপর গবেষণা এবং সাতটি ভিন্ন ধর্মের প্রায় চারশো উপর গবেষণা তিনি খুঁজে পান ব্রিটিশ এবং জাপানি শিশুরা মহাবিশ্বের উৎপত্তি বিছনে এক স্রষ্ট অস্তিত্বে বিশ্বাস করে যদিও জাপানের সংস্কৃতির বিশ্বাস অত্যন্ত দৃঢ়ভাবে অনুৎসাহিত করে ডেবর খেলেম্যানের গবেষণায় জানা যায় শিশুরা প্রাকৃতিক বস্তু সমূহকে পরিকল্পিতভাবে সৃষ্ট ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখে যে দৃষ্টিভঙ্গি তাদের পিতামাতা গুর্তি দেওয়ার শিক্ষাকে অতিক্রম করে আরো গবেষণায় জানা যায় শিশুরা প্রাকৃতিক এই শৃঙ্খলার পিছিয়ে কোন বস্তু নয় বরং কোন সত্তার অস্তিত্ব আশা করে যদি কোনো বিষয়ের ধারণা তস্থ করা শিশুদের জন্য সহজ সাধ্য না হয় তবে পরবর্তী প্রজন্মের বংশধরদের মাঝে ওই ধারণা টিকে থাকার সম্ভাবনা খুব কম থাকে অধিকাংশ সময়ে যা হারিয়ে যায় দেখা গেছে শিশুরা সে বিষয়ে সহজে শিখে যা শিখতে তাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে সমন্বিত অন্য বিষয়ের চেয়ে যা তাদের ন্যাচারাল টিউনিং এর বিপরীত যুক্তরাষ্ট্রের পশ্চিম বিশ্ববিদ্যালয় মার্গারেট ইভান খুঁজে পান শিশু যাদের বয়স দশ এর কম তারা জীবের উৎপত্তি পিছিয়ে বিবর্তনবাদ অপেক্ষা সৃষ্ট হওয়াকে প্রাধান্য দেয় যদিও তাদের পিতা মাতা ও শিক্ষকেরা বিবর্তনবাদ সমর্থন করে শিশুদের সহজাত প্রবৃত্তির উপর শিক্ষক বা পিতামাতার বিবর্তনবাদের পক্ষে সাক্ষ্য তেমন একটা পথ পারে না তাছাড়া বিবর্তনবাদের প্রচলিত এখন বৈজ্ঞানিক মহলেও প্রত্যাখ্যাত হচ্ছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক ষণায় জানান মৌলিক ধর্ম বিশ্বাস মানব প্রকৃতি অংশ শিশুরা প্রাকৃতিকভাবেই দেহ মনের দ্রুত তার গবেষণার ফলাফলে নিশ্চিত যে সকল মানুষ এমনকি তার নিজের সন্তানও অনিবার্যভাবে জগতে পরিকল্পনা ঐশ্বরিক চিহ্নের ছাপ দেখতে পান তার ভাষায় সৃষ্টিতত্ত্ব ও সৃষ্টার প্রতি বিশ্বাস স্বভাবজাত গভীরে বিশ্ব ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট সাইকোলজির অধ্যাপক গবেষণা জানায় অতি প্রাকৃতিক বিশ্বাস জন্ম থেকে আমাদের মস্তিষ্কে গ্রথিত আর তাই ধর্ম বিশ্বাস এক অত্যন্ত শক্তিশালী মানসিক প্রভাবরূপে প্রকাশিত এই গবেষণাগুলোর ফল নব্যনাস্তিকদের যেমন রিচার্ডিশন গ্রন্থের রচিতাকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে তিনি দিন থেকে দাবি করে আসছেন ধর্মীয় বিশ্বাস হল স্বল্প শিক্ষা ও শৈশবে পিতামাতা কর্তৃক চাপিয়ে দেওয়ার ধারণার ফল সাম্প্রতিক সময়ে আরো গবেষণা জানা যায় সৃষ্টার পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসও মানুষের সহজতা প্রবণতার অন্তর্গত দ্য কগনিশ রিলিজিয়ান্ড থিওলজি প্রজেক্ট নামক তিন বছরব্যাপী আন্তর্জাতিক গবেষণা প্রকল্প পরিচালিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক ড জস্টিন ব্যারেট এবং প্রফেসর রজার ট্রিক নেতৃত্বে এতে অংশ নেন সাতান্ন জন যারা প্রায় বিশটি দেশের প্রথাগতভাবে ধর্মবিশ্বাসী ও নাস্তিক সম্প্রদায় চল্লিশটি ভিন্ন ভিন্ন গবেষণা পরিচালনা করেন এই গবেষণার উদ্দেশ্য ছিল স্রষ্টা ও মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস কি পুরোটাই পিতামাতা শেখানো না মানুষের সহজত প্রবণতা তা খুঁজে বের করা বিশ্লেষণমূলক ভিত্তিক গবেষণার পর তার এই সিদ্ধান্তে উপনীত হন স্রষ্টা ও মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস মানুষের প্রজেক্টের সহপরিচালক প্রফেসর ট্রিক তার মতে এই গবেষণায় ইঙ্গিত বহন করে যে ধর্মকে দমে রাখার চেষ্টা ক্ষণস্থায়ী কারণ ধর্ম বিশ্বাস মানব মনের কথিত বলে গতিও হয় সাম্প্রতিক সময়ে আরো গবেষণার প্রতিরমান হচ্ছে ধর্মবিশ্বাস প্রাথমিকভাবে ব্যক্তির ভিতর থেকে উৎপত্তি হয় যা মৌলিকভাবে মানব মনের এক অংশ তাদের সংগৃহীত তথ্য থেকে নতুন তত্ত্ব বেরিয়ে আসছে যার মধ্যে উল্লেখযোগ্য হল স্ট্রং ন্যাচারালনেস থিওরি যা পূর্বের প্রভাবশালী অ্যান্থ্রাবোমর্ফিজম থিওরিকে ছুড়ে ফেলেছে স্ট্রং ন্যাস থিওরি এর বক্তব্য হলো ধর্মবিশ্বাসের উদ্ভব স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ এবং তা প্রকৃতপক্ষে স্বতঃস্ফূর্তভাবেই শিশুদের মাঝে উদ্ভূত হয় মুসলিমরা সূচনা থেকে স্রষ্টাকে জানার ও এই সহজত ক্ষমতাকে ফিতরাহ বলে অভিহিত করে থাকে। মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ চিত্র হল স্বাভাবিক প্রবণতা জাতীয় মানুষকে তার মায়ের গর্বের সৃষ্টি করা হয়েছে মহান করেছেন ফলে সে সত্য ধর্মকে গ্রহণ করার সক্ষমতা রাখে আলী সাল্লাম বলেন প্রত্যেক নবজাতক ফিত লাভ করে এরপর তার পিতামাতা তাকে ইহুদি নাস মজুসি রূপে গড়ে বিখ্যাত ইসলামিক মনীষী ইব্রিতা কোরআন এবং হাদিসের বক্তব্যকে করে বলেন এক বিশুদ্ধ হৃদয় নিয়ে জন্মানোর পর যদি কোন ভ্রান্ত মতবাদ বা ধর্ম আমাদের হৃদয়কে কলুষিত করতে না পারে তবে স্রষ্টাকে জানার ও মেনে চলার সহজাত আমাদের এক সময় মুসলিমে পরিণত করবে আর এটাই হল ফিত্র জাতীয় স্রষ্টা মানুষকে তৈরি করেছে সুতরাং নাস্তিকতা এক অস্বাভাবিক অবস্থা যা মানুষের সহজাত প্রকৃতির বিপরীত নাস্তিকতা যে সহজত বা স্বাভাবিক নয় সে প্রসঙ্গে ড অলিগোরা ফ্যাট্রভিচ বলেন নাস্তিকতা নিঃসন্দেহে অর্জিত অবস্থা ignorant to be an atheist.